জানিয়ে লোকিয়া আল্লা সুবহানাউ তালায় সর্বশেষ এবং চূড়ান্ত দিন এটার নাম কি দাম ইসলাম আল্লাহ সুবাহান তালায় সর্বশেষ এবং চূড়ান্ত নবী মাহমুদুর রসুল্লাহ মাধ্যমে যে সর্বশেষ এবং দিন পাঠাইছেন সেই দিন এলি ইসলাম আল্লাহ সুবাহান যে আল্লাহর মনোনীত দিন লগে আল ইসলাম এবং আল্লাহ সুবাহান তালা কয়েছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহ সুবাহানাউ তাল কবুল ফালাই কোবালামিন হো আল্লাহ সবাই কচিন কালে কবুলকর্তা নাই যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন হয়ে তালাশ করে অহু আফিল আখিরাতি মিনাল খাওয়িন সে আখিরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এই ইসলামর মাঝে জিকির আছে নি আসে নি আপনাদের সবাই বিশ্বাস করেন জিকির আছে জিকির করেননি আলহামদুলিল্লাহ ইসলামর মাঝে জাকাত আছে নি সবে দেননি সবে দেননি না সবে দেন না অনেকে দেন অনেকে দেন না তবে কোক্কা সাই যে অন্ত সব থেকে দরিদ্রতাইন মানুষ আছেন এই মাহফিল তাই নিতা জাকাতে ইসলামর একটা রোকন ইসলামর একটা গুরুত্বপূর্ণ রোকন এটা বিশ্বাস করা লাগবো কিনা না তাই নয় তো সারা জিন্দিগি আদায় কর্তা না তবে তাহলে বিশ্বাস করা লাগবো ইসলাম ও আছে ইসলামও হজ আছে হজর লাগে সবর ইচ্ছা আছে কিনা না কাবা তো আফ করার ইচ্ছা আছে কিনা না কিন্তু আমরা সব জানাম পারছি নি কেউ আমরা সামর্থ্য নাই এটা যাইতাম ঠিক অনুরূপ পাবে জিহাদ আছে কি না না একগ্রম মানুষ আমরা জিহাদ লইয়া মাতি না ইসলাম জিহাদ আছে কিনা না আছে কিন্তু ইসলাম জিহাদর লাগিয়ে শর্ত আছে নি মানলিতা সুর সুরির ইসলাম কুরআর বিধান কল কিতাপড়বন মোবাইল সুরের একটা ধরছে আমরা আত্মকা মসজিদও দর পড়ছে আত্মাক্কা মসজিদ কিতাব কোন বিধান অনুযায়ী চলে আন সুন্দর চলে এখন এই সুরি গুরে আধ কাটানি না শাড়ি দিতা না আল্লাহ কুরানো কইসেন আত কাটবার কথা কুরআ মানত যে এটা এই বিধান কুরান কার্য করবার উলিল আমল লাগব ও ভাই খায় যে উলিল আমল লাগবে একটা ক্ষমতা লাগবো যারা আদেশ দিবার ক্ষমতা রাখে তারা ওই লগিয়া এটা বাস্তবায়ন করবো এটা আপনার আমার বাস্তবায়ন লাগি না ইসলামর সব বিধান আমরা বাস্তবায়ন করতে পারতাম না আপনি দোকানদার নাই আপনি ওজন কিনা করতানা পরিমাণ ঠিকমতো ওজন দিতা আপনি তো খেত কাম করেন আপনি ওজন দিবা কিলা যে ওজনের কাম করব কিতা কিনা করতেই তার ওজনটা ঠিকমতো দিতেইব যে ক্ষেত্র কাম করব যে কিতা করে ক্ষেত্র আইল আর যেন জমিন কাটি না কিতা করে বাড়ায় হ্যাঁ যে কিনা করতেই ইসলামর বিধান মানতে হইব ঠিক অনুরূপ ভাবে ইসলাম হজ আছে আমরা বিশ্বাস করি ইসলামের জিহাদ আছে আমরা বিশ্বাস করি এটা বিশ্বাস করতে হইব কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবো তবে জিহাজ ঘোষণার লাগে একটা অথরিটি লাগব এটা বাংলা ভাই ঘোষণা করলো নাই কোনো গ্রুপে ঘোষণা করলো না কোনো একজন আলেমে ঘোষণা করলো নাই পৃথিবীর ইতিহাসও চোদ্দোশো বৎসর ইসলামের ইতিহাসও কোনো আলেমে কখনো জিহাজের ঘোষণা দিছেন না দিছেন কি কোনো কোনো উগ্রপন্থী আলেম বিবেকশূন্য আলেম এটা বাংলাদেশেও দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে কিন্তু এটার নাম জিহাদ না জিহাদ দিতে একটা অথরিটি লাগব যে সুরের আত হাঁটতে পারে যে মানুষের জেনার শাস্তি দিতে পারে সেই ধরনের একটা অথরিটি তারা জিহাদর ঘোষণা দিতে পারবো আর তখনও জিহাদর ঘোষণা দিয়ে তখন এই জিহাদর লাগিয়া জিহাদর ঘোষণা খালি শাসক এলেও দিত না শাসকের অনেক শাসকের লাগে আরও শর্ত আছে। যে কোন শর্ত তার কাছে থাকলে তখনই সে ঘোষণা দিতে পারবো জিহাদর লাগিয়া আল্লাহ সুবাহ তার মানে বোঝারে তৌফিক তার হরক্কা যে ইসলামও জিহাদ আছে তবে জিহাদি শর্ত আছে জেলা ইসলামও জিকির আছে সোরমুনার জিকির ইসলামর জিকির নাই ও কাদিয়া চিস্তিয়া নকমন্দিয়া তরিকার জিকির ইসলামর জিকির নাই নামাজ ভরি সালাত ইসলাম আছে না না সালাদ খার তরিকায় ভর্তই মোহাম্মদ রসুল্লাহ ইসলামের তরিকায় সমাজের তরিকায় বেশিরভাগ তরিকায় বুজুরগানি দিনের তরিকায় নামাজ এটা আল্লাহ সুবাহান কাজে থবুল হইতো না এটা ইসলামর নামাজ হইতো না সামাজিক তরকায় জিকির করলে এটা জিকির হইব কিন্তু যেটা ইসলামিক জিকির সেই জিহাদ আর একটা জিহাদও হইত না আল্লাহ সুবান আমরা বোঝার তফিক দান সম্মানিত উপস্থিতি আমরা যারা নামাজ পড়ি আমরা কি বিশ্বাস করি যে রাষ্ট্র পরিচালিত হইতো ইসলাম দিয়া বিশ্বাস করি কিনা না আস্তে আস্তে যাবদিনে রাষ্ট্র ইসলাম চাইন কিনা না ইমান ডাক্তো নাই কারণ ইসলাম দিচ্ছি জীবনের শখ আজই তো ইসলাম কী দাগর তাক্ত সমাজও নাই রাষ্ট্র ব্যবসাত গেলে ইসলামর দরকার নাই গাড়ি গাড়ি চললে ইসলামর দরকার নাই প্রত্যেকটা জায়গা যদি ইসলাম হইলে কি একটা দিন একটা জীবন ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় ইসলাম নামতেই রাষ্ট্রতে আমরা ইসলাম সাই এখন মুসলিম ব্যক্তি তার আকিদাল যদি সঠিক হইয়া থাকে তাহলে সে রাষ্ট্রদ ইসলাম সাইতে উইব যে চাইব যে রাষ্ট্রদ ইসলাম হয় কিন্তু রাষ্ট্রদ ইসলাম কায়েম করতকে আমরা নি না রাষ্ট্র যারা আছেন তারা দোকান ইসলাম কায়েম করতকে দোকানের মালিক না আমি দোকানের মালিকের ওজন খন্দের দোকানের মালিকের বেদাল মাল বিক্রি করেন অর্থ কি আপনি দোকানদারে হরাইয়া আপনি দোকানদারের দোকানদারের মালিকও জিতার না আপনি গীতা কর্তা আপনি না কর্তা এটা বাস্তবায়ন করে দোকানের মালিক এটা বাস্তবায়ন করবো দোকানের ইসলাম কায়ম করবো দোকানের মালিকের ইসলাম কায়েম করবো গরুর মালিকের গৌর দায়িত্বশীল হলে পিতা পিতার বর্তমানে দায়িত্বশীল হলে কি মাতা মাতার জবাব দিয়ে করতে হইব্য রসুল্লাহ ইসলামে কছিল প্রত্যেকের দায়িত্বশীল আর তার ব্যক্তি সম্পর্কে জবাব করতে তার সম্পর্কে পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব জবাব দিয়ে করতেই তাই কেউ দায় রাষ্ট্র পরিচালনা করছেন না ইসলাম দিয়া না করা লাগবো এটা কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আমরা যদি সুযোগ থাকে তাহলে নসিয়া করবো আর আমরা মনের মাঝে যে আমরা মনের আছে হজ করার ইচ্ছা কিন্তু হজ করজর কর্ত ভিক না দায় কি হজ করতা বিক করিয়া হজ তাহলে রাষ্ট্র ইসলাম নাই এর রাস্তা কর্তাল ধর্মঘট বুট করিয়া রাষ্ট্র রাষ্ট্রদ ইসলাম কায়াম করতে হয় তাইলে যারা দায়িত্ব আছে তারা এইটা কায়াম করতে তবে অবশ্যই আমাদের বিশ্বাস আমাদের কামনা হইব যে রাষ্ট্রদ ইসলাম যদি তাহলে আমরা ইসলাম মানা আমরা লাগে ইসলাম মানা সহজ হইব এটার এটার ফজিলত আমরা তখন বুক করতাম ফর্মু যখন যে ফজিলত আমরা বুক করতাম ফারিয়ান্না তবে আমরা এটা আকাঙ্ক্ষা থাকতেইব এটা আকাঙ্ক্ষা যদি না থাকেন তাহলে আমরা ইমান সঠিক না আকিদা সঠিক নাই কিন্তু আমরা এটা নাই যে যেন তেনভাবে ইসলাম কায়াম করতাম রসদ সাল্লাইসলামে তেরো বছর মক্কা দাওয়াত দিস মোদিনাত্ম প্রতিনিধি বাটাইয়া দাওয়াত দিস কোনো সময় এই দাওয়াত দিছেন না যে আমার রাষ্ট্রপ্রধান বানাও এই দাওয়াত দিছন না তাই দাওয়াত দিছেন ইমান এবং আমলর কি তার দাওয়াত দিছন আর আল্লাহ সুবাহ খেলাফত আল্লাহ সুবাহ তার ওয়াদা বাস্তবায়ন করছেন আল্লাহ ওয়াদা কোন জায়গা করছেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ পৃথিবীর সব মুসলমান লাগিয়া সব মানুষের কাছে ওয়াদা করছেন আমরা ওয়াদা করছেন না যারা তোমাদের মধ্যে থেকে যারা ইমান আনছে এবং নেক আমল করছে আল্লাহ তারা লাগিয়ে ওয়াদা করছেন যে তারা খেলাফত দিবা তারা আর খেলাপথর সুযোগ সুবিধা গ্রহণ করতে দিবা খেলাপথের মাধ্যমে তারা খেলাপথের ফজিলত তারা ভাইব খারাপ ভাইব যারা ইমান আনছে এবং ন্যাক আমল খরচ আল্লা সুবাহ তাহলে রসুল সাল্লাহ আলাইসাল্লামার মাধ্যমে তেরো বছর দাওয়া খালি দাওয়াত আজকে যদি ইমান না থাকে তাহলে নামাজ ভরিয়া লাভ আছে ইমান না থাকলে রোজারাকিয়ালে তাহলে ফত মিলিয়ে ইমান ঠিক করতে ইমানের পাশাপাশি সালাদও ঠিক করতে হইব শিয়ামও ঠিক করতে প্রত্যেকটা জায়গা যে জায়গাতে আমার সামর্থ্য আছে ওই জায়গাতে স্তে আমরা প্রতিষ্ঠা করবার লাগিয়ার চেষ্টা দিন শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার নয় একামতে দিন হইল গিয়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দিন প্রতিষ্ঠা করতেই একামতে দিন মানি লোকি দিন কায়েম করতে আর আগিম দিনওয়ালা কফি দিন প্রতিষ্ঠা করো এই খেবারে মত পার্থক্য দিন খিতা আল ইসলাম যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতেই আর ইসলামর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এলাকা তাহিদ প্রথমে এলাকা তাওহিদ দিয়ে শুরু ক্লাস পরীক্ষা যাই তো নয় ঠিক অনুরূপ ভাবে ইমান যদি না থাকে তাহলে সালাদিয়ামের হজ জাকাতিগুলা খামেই তো নাই কারণ সাল্লু আলিয়াস্লামে সহিখারীর হাদিস বুখারী মুসলিমের হাদিস মুিয়ালে যখন ইহামনে ফটাইলা সর্বপ্রথম জ্ঞা কিন্তু তুমি যাই রাখি কিতাবের কথা তারা কাজ গিয়া ফাই ইমানের দাবত তারা যদি ইমান গ্রহণ করে তখন তারারে কিতা করবায় তারারে সালাতের হতা কই তাহলে ফতমে ইমান তারপরে অন্যগুলা আল্লাহ সুবান উত্তর বুঝার তৌফিক দান খরক্ষা সম্মানিত এই আওয়ারে বোয়ারে আমরা সকল আমরা আছেন তারা সুস্থতা দান খরক্ষা আমরা মধ্যে যারা ঋণগস্ত আছেন আল্লাহ সুবাহ করি দক্ষা আমরা মধ্যে তালা জানুর ফেরজ দান খরক্ষা আপনারা দোয়া করবা আল্লাহ সুবাহান বিভিন্নভাবে সহযোগিতা করছেন পরামর্শ দিয়া দোয়া দিয়া আর্থিকভাবে সহযোগিতা করছেন পরামর্শ করে সহযোগিতার কবুল করুকা সুবানা আসাদু আহ